আবু হুরাই রাহ রাহালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আদম ও আল্লাহাম তর্ক বিতর্ক করছিলেন তখন মুসা তাকে বলছিলেন আপনি সেই আদম যে আপনার ভুল আপনাকে করে দিয়েছিল। আদম বেহেস্তালাম তাকে বলেন, আপনি সেই মুসা যে আপনাকে আল্লাহ তা তার দান এবং বাক্যালাব দ্বারা সম্মানিত করেছিলেন অতপরও আপনি আমাকে এমন বিষয়ে দোষী করছেন যা আমার সৃষ্টির আগেই আমার জন্য নির্ধারিত হয়ে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহাম দুবার বলেছেন ए विर्के आदम अल्लाह सल्लम मुसालामर विजयी हन